السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الموت والحياة ليبلونا أينا احسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله بجد أشكاك أبنى دشابه كي شاكو تو جانيه آج كي أمرأك تقول تبنو بشهره پر على الله আজকের বিষয় হল সিয়ামের মধ্যে বা শাহরামাদান এর মধ্যে আমরা যে এতেকাফ কথা বলি সে আতেকাফ এর সংজ্ঞা কি এর বিধান এবং এর শিষ্টাচারিতা সম্পর্কে আমরা এখানে তুলে ধরবাহ আর বিশব্দ থেকে এসেছে এতেকাফ বলা হয় লুজুমুল উল মসজিদ বেন মাকসোসাহ লেতা খুব সংক্ষেপে এটাই বলা যায় অর্থাৎ একটা খাস নিয়তে আল্লাহ ইবাদত এবং তয়াতের উদ্দেশ্যে মসজিদের মধ্যে অবস্থান গ্রহণ করা তাহলে কয়েকটা জিনিস আমরা পেলাম মসজিদের মধ্যে অবস্থান গ্রহণ করা কেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এবং নিয়তটাও ऐतेकफर खास भागेफ बनाते हकुमी मानत ना फेतेफ करा मुस्ताहब स्वाभाविक अवस्था अर्थात क्या उत्तम क्या दृष्टान रसुलन कर स्त्रीगण ए सहबे के नाम स्थापन कर অতএব এটা শুধু মোস্তাহ পর্যায়ের কাজ নয় বরং এটা একটা জলিল কাজ আর যেহেতু এতেকর কোন বছরই আর গ্যাপ দেননি তিনি প্রথম দিকে রামাদানের একদম শুরুর দিকে এতেকাফ করেছিলেন তাকে যখন বলা যে তুমি যা খুঁজছ অর্থাৎ লাইলাতুল কাদর সেটা সামনে রয়েছে তখন তিনি মাঝখানের দর্জনে এতেকাফ করলেন তাকে যখন বলা হল তুমি যা খুঁজছ সেটির সামনে তখন তিনি শেষ দশ করলেন এবং এটা করতে শুধুমাত্র তিনি আল্লাহ শুক্র আদায় করতে চেয়েছিলেন একটু বেশিভাবে এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে তিনি উপলব্ধি করতে পারছিলেন তার সময় ফুরিয়ে আসছে রাফিক আল আলা তথা আল্লা সাথে তাকে সাক্ষাতে চলে যেতে হবে অতএব তিনি শেষবার একটু বেশি ইবাদত করার উদ্দেশ্যে তিনি বিশ দিনের এতেকাফ করেছিলেন তো যাই হোক আমরা যেটা বুঝলাম যে রাসুসল্লাহ সাল্লাম এতেকাফ শুরু করার পর আর কোনো বছরই তিনি বাদ দেননি রমাদানে অতএব এই জন্যেই কেউ কেউ এটাকে সুননাতে মোয়াক্কাদাও বলেছেন অর্থব আমরা যখন মোস্তাহ বলি তার মানে এই নয় যে এটা এটা মানে একদম ভেরি অপশনাল না করার প্রতি আগ্রহ বেশি থাকা উচিত না করার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকা উচিত এবং একটা তাকিদও আমাদের মধ্যে থাকা উচিত তাহলে আমরা যদি সেটাই বলি আমাদের জন্য মোস্তাহাব সেটা ঠিক আছে উত্তম কাজ তবে সারিয়ার দৃষ্টিকোণ থেকে এটা মান্ডুব এলেই সন্ন্যাস মো আকাদা বলতে কোনো অসুবিধা নেই আর ইমাম আবু দাউদ ইমাম আহমদ থেকে একটা কথা বর্ণা করেছেন যে বলেছেন তিনি কি যে আমি আলেমদের প্রত্যেকের কাছ থেকে জানি যেটা তারা মাস্তুনই বলেছেন এছাড়া অন্য কিছু আমি জানি না ইমাম জুহুরি এই গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন আজ লিল মুসলিম মুসলমানদের জন্য বড়ই বিস্ময়কর তারা করছে না অথচ নবী সাল্লাম মদিনায় আসার পর থেকে তিনি কখনোই এতেকাফ তরক করেন আল্লাহ তাকে তিনি কখনোই মদিন আসার পর থেকে দেননি প্রিয়দর্শক এতেকাফের রয়েছে অনেকগুলো বেনিফিট কল্যাণ আমরা সেগুলো আপনার সামনে তুলে ধরছি আমরা জানি যে অন্তরের মধ্যে আসলে মানুষের কুমন্ত্রণা আসে অন্তর যখন কোন কিছু দ্বারা ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে আখেরাত থেকে বিচ্ছিন্ন হয়ে সে দুনিয়ামুখী হয়ে পড়ে এবং দুনিয়ার পানাহার খাবার দাবার মানুষের সাথে ইন্টারাকশন আচরণ দুনিয়ার নানা ধরনের সাগালাত ঘুম খেলাধুলা এসব কিছু তাকে যখন পেয়ে বসে এবং তখন সে আসলে আল্লাহর কালাম থেকে দূরে সরে যায় সালাদ থেকে দূরে সরে যায় এসব কিছু কিন্তু আমাদের অন্তরের মধ্যে একটা বড় ধরনের খারাপ প্রভাব ফেলে फील करी अंतर मनोजन कठिन हो गल कथा ढूंढते कुरान पढ़ते बस ले मन बसें सालाद पड़ते गई भलो भलो बढ़ाने कारजुली जिनगे अतिरिक्त जिसगुल बाहुल्य जिसगुलंद जिनगूलते व्यस्त हो पड़े अंतर केवा दरकार जगह अंतरसह रेस्टर व्यवस्था कर दरकार आल्लर इबादत छाड़ा कि रिचार्ज देवे आल्लर आल्लर साथ रिलेशन तैर एफर सब बड़ बेनीफिट एते आलोचना इनशाल देख से स्पष्ट हो जाएगा मध्य दिए कि मन टमुक्त जो फी जिनि मुक्त हुए दुनिया आकर्षण मुक्त हुए अतरिक्त खबर दबर अतरिक्त आरामिक्त कलम कथा बार्ता आड्डागुल्क् हुए सोहान अल्लाह एक सुन्दर स्वभाव मध्य निजे अभ्यस्तरा जाए सब हम एतेफे বড় ধরনের বেনিফিট আইতেকাফের আরো বড় বেনিফিট হচ্ছে সাধারণত দেখা যায় আমাদের লোকজন প্রচুর ঘুমায় আজকাল তো এমন হয়েছে যে ফজর সময় অনেক ওঠে না এমনকি ফজর ওয়াক্ত চলে যায় সাতটা আটটা ছুটির দিন হয়তো কথাই নি সেদিন আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত অনেকে ঘুমায় তো এই জিনিসগুলো থেকে আইতেকাফ আমাদেরকে আসলে রক্ষা করে আইতেকাফের মধ্য দিয়ে আমরা পাঁচ অক্ট সলাট ঠিকমতো পড়ি জামাতের সাথে আউ্লক্তলের সাথে আমরা চালাত করি এবং একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন করি অতিরিক্ত ঘুম থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি আরেকটা বিষয় আমরা দেখি বেনিফিট এতে কাফে কারা আসে এতে কাফে সেই লোকেরাই আসে যারা আল্লাহ সান্নিধ্য পেতে চায় যারা নিজেদেরকে সুন্দর আল্লামুখী আল্লাহর বান্দা হিসেবে গড়ে তুলতে চায় ফলে এই যে দশ দিন আমরা এতে কাফে বসছি এতেকাফের মধ্যে ভালো মানুষদের সাথে আমরা বসার কারণে ভালো মানুষের সান্নিধ্য খারাপ করে কিন্তু এখানে তো খারাপ কেউ আসছে না আসার কথা ভাবছে না কারণ ভালোদেরও যারা মোটামুটি ভালো তারাও অনেকে এতেকাফ করছে না সুতরাং এতেকাফ যারা করছে তার অগ্রসর মোত্তাকিব আমারাই অতএব আমাদের উচিত এই এতেকাফের জন্য মনস্থির করা মাইন্ডসেট করা বিশেষ করে রামাদানের শেষ দশ দিন দশ দিন বলতে আসলে দশরাত রাত্রটাই মুখ্য যে কারণে আমরা যেমন শেষ দশরাত্র যদি আমরা এতে কাফে বসতে চাই লাইল আতুল কাদার পাওয়াটা এটা একটা মেইন উদ্দেশ্য কোনো সন্দেহ নেই আমরা উদ্দেশ্যগুলো নিয়ে পরে আবার কথা বলবো আমরা ২০ তারিখ অর্থাৎ বিশে রমাজান সূর্যাস্তের আগেই কিন্তু ঢুকে যাচ্ছি যদিও রাসুল সাল্লাহ্লাম কেটে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে তিনি ওই দিন ফজর সালাতের পরে তার জন্য নির্ধারিত অর্থাৎ মত যে জায়গা সেখানে তিনি চলে যেতেন এবং বসে যেতেন তো এ ছিল মোটামুটি রাসুল সাল্লাহ সাল্লামের এতেকাফে ঢুকার সময় কিন্তু আমরা কেউ যদি ফজরের সময় থাকতে পারি তাহলে একটা সোনাত আদায় হয় অতিরিক্ত আর একটা সোনাত অসুবিধা নেই কিন্তু যদি আমরা কেউ হয়তো একুশে রমাদান থেকে ফুল পেতে চাই তাহলে বিশেষ রমাদানের সূর্যাস্তের আগে আগে যদি আমরা ঢুকি তাহলে প্রত্যেকটা জোর এবং বিজয় রাত শেষ দশ রাত্রির প্রত্যেকটা জোর এবং বিজয় রাত আমরা পেয়ে গেলাম ফলে যারা এতে কাফে বসলেন তাদের আরেকটা বেনিফিট হচ্ছে তারা অবশ্য ভাবে লাইলাতল কাদেরকে পাবি কারণ তার মসজিদের মধ্যে কাটছে ইবাদতের মধ্যেই কাটছে অতএব লাইলাতুল কাদার তার মিস হওয়ার আর কোন সম্ভাবনা কিভাবে আয়তকাফ করেছেন সে বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই একটু আগে বলেছি তিনি ফজরের সময় যখন মসজিদে ঢুকলেন আর বের হলেন না বরং ফজর সালাত আদায় করে তিনি তার মরতাকাপের মধ্যে ফিরে আসলেন তারপরে তার যে জায়গাটা সেই জায়গাটা मध्य विछाना स्थापन खीमा आकृतर स्थापन जर द्वारा बोझा जा मसजिदे थे भिजिबल करते इबादत किनुष्ठानिकता दे चेतना आनार्जन ताना तो एक मत शुदू एक जगह बस टपकर एक जगह शायद ता एते आयोजन कम्दीट हल ना एतेफ ए आयोजन मध्य एफ एक्ट माइंड सेट आई माइंड सेट क्या उदबुद्ध करते शर्तगुलू आ गुरुत्वपूर्ण विषय आगेपालन कर माइंड सेट प्रयोजन देखीधर प्रस्तुति ना देखा गया मुसल्लिशको सबसे टैब थे सेलफोन थे मान समस्त कारणा जाफर हा आईटेफा ठीक जो मान हवा दरकार से मान क्या हाँ ठीक কোন আয়োজনে কিভাবে শক্তভাবে তিনি আটকে ধরে থাকতেন মসজিদে তার খাবার প্রভাইড করা হতো তার খাবার সেখানে নিয়ে আসা হতো ফলে খাবার জন্য তাকে বাইরে যেতে হতো না তিনি মাত্র প্রস্রাব পায়খানা এর জন্যই তিনি শুধু বের হতেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে রাসুল্লাহ সাল্লা এতে কাফে থাকা অবস্থায় তিনি কি শরীরের যত্ন নিতেন না উস্কোফুস্কু হয়ে যেতেন না তিনি শরীরের যত্ন নিতেন এমনকি যেমন একটা সহি দেখা যায় যে রাসুল উল্লা সাল্লা সাল্লাম এতেকাফে মসজিদে থাকা অবস্থায় তিনি তার মাথা তার হুজরার দিকে এগিয়ে দিতেন তখন আয়সা রাজি আল্লাহ তাল আনহা তার চুলকে পরিষ্কার করে আঁচড়ে দিতেন এবং যে অবস্থায় আয়সা হায়জরতাও ছিলেন তাতে বোঝা যাচ্ছে হায়জরতা মহিলাদেরকে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই এবং তারা ওই অবস্থায় স্বামীর খেদমত করতে স্বামীকে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই কিন্তু রিতেকাফ অবস্থায় একটা জিনিস সম্পর্কে খুব সাবধান থাকতে হবে যেটা কোরআন ইঙ্গিত করেছে সোরা একশো সাতাশ নম্বর আয়তে ফোন তোমরা নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করোনা এমতো অবস্থায় যে তোমরা মসজিদে আয়াফরত থাকো তবে মসজিদে থাকা অবস্থায় রাসুল সাল্লাহাম থেকে যে রেওয়ার্ডটা আমরা পেলাম সেখানে দেখছি আয়সা তার স্বামীকে আমাদের নামে মোহাম্মদ সাল্লাহামকে কিছু परिष्कार हेल्प कर घटे नहीं फलेये कारो तो, शाते वा आ, सुन का तो मस्जिद लागू नहीं सून्नर ठीक स्टाइले फलो करें मस्जिद माथा बेर देखटक तो सम्भव मस्जिदे थका अवस्थाओं चोला छड़ा परिष होते तो एक सूझ सूविधा बढ़े सन्देह नहीं मस्जिद मध्य মসজিদের একদম চার দেয়ালের ভিতরেই আমরা ওয়াশরুম পাচ্ছি রেস্টরুম পাচ্ছি যেখানে আমরা হয়তো টয়লেট ইউজ করার পরে আমরা আমরা গোসলও করতে পারবো অর্থাৎ আমাদেরকে মসজিদের চৌহদ্দির বাইরে আর যেতে হচ্ছে না এটা একটা প্লাস পয়েন্ট আর আরেকটা সেটি হচ্ছে আমাদের যেমন খাবার দাবার কি ব্যবস্থা হতে পারে খাবার দাবার তো আজকের যুগেও মসজিদের ভেতরে প্রবেশ করতে কোনো অসুবিধা নেই সেটাই সবচেয়ে ভালো এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি জেরাসল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেভাবে ব্যবস্থা করেছেন তার বাসা তো অবশ্য মসজিদের সাথেই ছিল দূরে হলেও দূরের থেকেও মসজিদে আনা যায় কিন্তু যে সমস্ত মত মসজিদের ভেতরে খাওয়ার কোন আয়োজন নেই এটা ম্যাক্সিমাম অনেক বড় মসজিদে হয়ে থাকে হয়তো মসজিদ কর্তৃপক্ষও সেটা করতে পারছেন না আর বাইরের থেকেও হয়তো তার এমন কেউ নেই যে খাবার নিয়ে আসবে তখন তিনি সবচেয়ে কাছের হোটেলে যেখানে খেলে তার পরিতৃপ্তি আসে খেয়ে দ্রুত আবার চলে আসবেন এটা যেমন আমরা হারামাইনের মধ্যে দেখি মক্কা এবং মদিনার মসজিদগুলোতে সেখানে তো হয়তো ব্যক্তি একাই সেখানে ওমরা করতে গেলেন ওমরা করতে গিয়ে তিনি রামাদানের যে কোনো ভাগে এবং শেষ ভাগে ম্যাক্সিমাম লোক এহতেকাফ করেন তখন কে তাকে খাবার পৌঁছাবে এমন কেউ তো তার নয় কোন আত্মীয় স্বজন নাই পরিচিত বন্ধু বান্ধব নাই তাহলে তার জন্য এখানে খেয়ে তো হবে তিনি অবশ্যই পাশের হোটেলে গিয়ে খেয়ে দ্রুত চলে আসবেন এটা হচ্ছে তার জন্য বিধান দর্শক মসজিদের মধ্যে এতেকাফরত অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না আমরা তার কিছু বলেছি আরো যেটা করা যাবে না সেটা হচ্ছে যেমন সংসারের প্রয়োজনীয় বাজারঘাট করা যাবে না প্রয়োজনীয় বলতে আমরা বোঝাচ্ছি সংসারের বাজারঘাট তো কেউ আর অপ্রয়োজনীয় কিন্তু এই কাজটা অন্য কাউকে দিতে হবে এতে করবেন না তিনি কোনো রোগীকে দেখতে যেতে পারবেন না তিনি মানে সাথে কোন ব্যবসায়িক কন্ট্রাক্ট তিনি করতে পারবেন না এভাবে এটা এটা এটাই ছিল বিধান এবং যদি কোথাও হয়তো জানাজা হলো কোন আমাদের পরিচিত ব্যক্তি বা আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছেন এতেকাফরত অবস্থায় তিনি সেই জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না যদি এই কিছু করেন তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে এ প্রসঙ্গে যে হাদিসটা আমরা দেখছি ওরুয়া থেকে বর্ণিত তিনি বলছেন হায়িনা মিনহু ওলা আতেজিদিন আবু দাউদের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তাকিফের জন্য সোন হল যে তিনি কোনো রোগীকে দেখতে যাবেন না শুশ্রূষা করার জন্য অথবা জাস্ট তাকে দেখার জন্য ভিজিট করার জন্য এবং কোন জানাজায় শরিক হবেন না যদি সেটা মসজিদের বাইরে হয় আজকাল তো মসজিদের ভিতরে অনেক জানাজা হয় সেখানে কিন্তু অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নেই আচ্ছা সেটা উনি বলেননি কিন্তু সেটা আমরা মানে আম ওলা আমাদের বক্তব্য থেকে জানি এবং যেহেতু মসজিদের বাইরে যেতে হচ্ছে না এবং একটা ইবাদত মসজিদের থেকে তাকে করার সুযোগ করে দেওয়া হচ্ছে তাহলে সেটা করতে পারেন এরপর বলা হচ্ছে ওলা ইয়ামুস্যাম রাতান এবং কোনো নারীকে খামাখায় স্পর্শ করবেন না এবং তার সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করবেন না ওলা ইবাসের ওহা আর কোনো প্রয়োজন ছাড়া তিনি বের হবেন না তবে খুবই অতিব প্রয়োজনের ক্ষেত্রে তিনি বের হতে পারেন আর এখানে আরেকটা মত তিনি বলেছেন ও আলা এতেকাফ এলমিন হবে না এবং মসজিদে জামা ছাড়া এতেকাফ হবে না শেষের দুটো বিষয় নিয়ে এটা যদিও মধ্যে বর্ণিত হয়েছে বিশুদ্ধ কথা হচ্ছে যেমন বোখারি মোসলাম একটা হাদি সেপাও যারা সুসাল্লাহ সাল্লাম সৌম ছাড়াও শাহ আলা এতেকাফ করেছেন বলে বর্ণিত আছে মোস্তাহাব এটাই বলতে হবে মসজিদ ছাড়া এতে কাপ হবে না সেটা শুদ্ধ তবে মসজিদে জামায়ের শর্তটা আমাদের সকলের একমত নয় অর্থাৎ মসজিদ জামের ছাড়াও হতে পারে তবে এক্ষেত্রে সমস্যা দেখা দিবে তিনি জামেয় মসজিদ যাবার আরেকটা মসজিদে যেতে হবে ফলে আমরা শব্দিক দিক বলবো যে মসজিদে জামায় ছাড়াও এতেকাপ হবে কিন্তু জামের মধ্যে করা উত্তম যাতে জুমার জন্য তাকে এতেকাপ ভঙ্গ করে অন্য মসজিদে যেতে না হয় কারণ এতেকাফ তো একদিনও করা যায় তিন দিনও করা যায় ফলে সেক্ষেত্রে তো সে জুমা ধরতে হচ্ছে না ফলে মসজিদে জামের শর্ত ওই একদিন তিন দিনের জন্য জরুরি নয় এতেকাফের যে মূল বিষয়গুলো আছে যেমন আসলে মূল উদ্দেশ্যটা কি আমরা খুব সংক্ষেপে বলে শেষ করছি প্রিয় দর্শক একদম শেষ প্রান্তে আমরা চলে এসছি ল কাদরকে পাওয়া এবং অনুসন্ধান করা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক গড়ে তোলা সাধারণ জনমানব থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহমুখী হওয়া তৃতীয় হচ্ছে তার কলবকে আসলে দুনিয়ার কিছু থেকে মুক্ত করে আল্লামুখী করা কলবকে শ্লাহ করা সংশোধন করা চতুর্থ হচ্ছে যে সালাদ কোরআন তেলাওয়াত ইত্যাদি সবকিছু নিখাত নির্ভেজাল এবাদতের মধ্যে নিজেকে মগ্ন করা আর আরেকটা হচ্ছে তার সৌমকে সৌম নানা কার্যক্রম থেকে নানা ধরনের পাপ চিন্তা খারাপ চিন্তা থেকে মুক্ত রাখা এবং আরেকটা হচ্ছে যে তিনি যেন দুনিয়ার থেকে একটু বিকর্ষণ বোধ করেন অর্থাৎ দুনিয়ার আকর্ষণ তো এমনি আমাদের স্বভাবগত দুনিয়ার থেকে দুনিয়ার সাগালাত একটা সুন্দর একটা অভ্যাস আমরা গড়ে তুললাম তো এ হচ্ছে মোটামুটি সাথে রিলেটেড কয়েকটা বিষয় আর দুটো কথা বলে আমি শেষ করবো একটা হচ্ছে শর্ত শর্তের মধ্যে আজকে মুসলিম হতে হবে তাকে এ মোমাইজ হতে হবে অর্থাৎ তার বোধ সম্পন্ন হতে হবে তহারাত তার মধ্যে থাকতে হবে এবং এতেকাফটা মসজিদের মধ্যে হতে হবে কি সেটা নারীদের ক্ষেত্রে এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের এই আইতেকাফটা শুদ্ধ হবে আর আইতেকাফের মধ্যে যেটা খুবই জরুরি সেটি হচ্ছে নিয়াদ নিয়াদ মসজিদের মধ্যে অবস্থান এবং মসজিদের মধ্যে অবস্থান এ দুটো মিলে হচ্ছে আমরা এতেকাফ বিষয়ে যে বিষয়গুলো জানলাম আশা করি মোটামুটি অধিকাংশ জিনিস আমরা কাভার করেছি বাকি আরো কিছু বিষয় থাকতে পারে সেটা আমরা আরো পড়াশোনা করে জেনে নেব আল্লাহ আমাদের সবাইকে এতেকাফ করার তৌফিক দান করুন সঠিক সুন্দরভাবে এতেকাফ করে একটা ভালো ইবাদতের কোর্স কমপ্লিট করার তৌফিক দান করুন أي أهوان ركاب ندر شبكتون بجانياس كلمة ششكوتي هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله واصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته